সপ্তদশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ ভাবাবস্থায় অন্তর্দৃষ্টি নরেন্দ্রাদির নিমন্ত্রণ গান সমাপ্ত হইল নরেন্দ্র ভবনাথ প্রভৃতিভক্ত সঙ্গে ঠাকুর কথা কহিতেছেন সহাস্যে বলছেন হাজরা নিচে ছিল নরেন্দ্র সহাস্যে বলিলেন আজ্ঞা একটু একটু শ্রীরামকৃষ্ণ সহাস্যে একটু একটু নরেন্দ্র সহাস্যে ভুঁড়ি আরেকটি জিনিস নেচেছিল শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন সে আপনি হেলে দোলে না দোলাতে আপনি দোলে সকলের হাস্য শশুধর যে বাড়িতে আছেন সেই বাড়িতে ঠাকুরের নিমন্ত্রণ হইবার কথা হইতেছে নরেন্দ্র বলিলেন বাড়িওয়ালা খাওয়াবে শ্রীরামকৃষ্ণ তার শুনেছি স্বভাব ভালো না লোচ্চা নরেন্দ্র আপনি তাই যেদিন শশ্রধরের সহিত প্রথম সাক্ষাৎ হয় তাদের ছোয়া জলের গেলাস থেকে জল খেলেন না আপনি কেমন করে জানলেন যে লোকটা স্বভাব ভালো না শ্রীরামকৃষ্ণ সহস্রে বললেন, হাজরা আরেকটা জানে ও দেশে শিহর হৃদের বাড়িতে হাজরা বলিলেন সে একজন বৈষ্ণব আমার সঙ্গে দর্শন করতে গেছিল যাই সে গিয়ে বসল ইনি তার দিকে পেছন ফিরে বসলেন শ্রীরামকৃষ্ণ মাসির সঙ্গে নাকি নষ্ট ছিল তারপর শোনা গেল নরেন্দ্র প্রতিবলিলেন আগে বলতিস আমার অবস্থা সব মনের গতিক নরেন্দ্র বলিলেন কে জানে এখন তো অনেক দেখলাম সব মিলছে নরেন্দ্র বলিতেছেন ঠাকুর ভাবাবস্থায় লোকের অন্তর বাহির সমস্ত দেখিতে পান এটা তিনি অনেকবার মিলাইয়া দেখিলেন ঠাকুর ও ভক্তদের সেবার জন্য অধর অনেক আয়োজন করিয়াছেন তিনি এইবার তাহাদিগকে আহ্বান করিতেছেন মহেন্দ্র ও প্রিয়নাথ মুখুজ্জে ভ্রাতৃদয়কে ঠাকুর বলিতেছেন কি গো তোমরা খেতে যাবে না তারা বিনীতভাবে বলিতেছেন আজ্ঞা আমাদের থাক শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন এঁরা সবই করছেন শুধু ওইটেতেই সংকোচ একজনের শ্বশুর ভাসুরের নাম হরি কৃষ্ণ এই সব। এখন হরি নাম তো করতে হবে কিন্তু হরে কৃষ্ণ বলবার জো তাই সে জপ করছে ফরে ফ্রৃষ্ট ফরে ফ্রৃষ্ট ফৃষ্ট ফৃষ্ট ফরে ফরে ফরে রাম ফরে রাম রাম রাম ফরে ফরে অধর জাতিতে সুবর্ণ বণিক তাই ব্রাহ্মণ ভক্তেরা কেহ কেহ প্রথম প্রথম তাহার বাটিতে আহার করিতে ইতস্তত করিতেন কিছুদিন পরে যখন তাহারা দেখিলেন স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওখানে খান তখন তাদের চটকা ভাঙিল রাত্রি প্রায় নটা হইল নরেন্দ্র ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর আনন্দের সেবা করিলেন এইবার বৈঠকখানায় আসিয়া বিশ্রাম করিতেছেন দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবার উদ্যোগ হইতেছে আগামী করল রবিবার দক্ষিণেশ্বরে ঠাকুরের আনন্দের জন্য মুখুজ্জে দয় কীর্তনের আয়োজন করিয়াছেন শ্যামদাস কীর্তনিয়া গান গাইবেন শ্যামদাসের কাছে রাম নিজের বাটিতে কীর্তন শিখেন ঠাকুর নরেন্দ্রকে কাল দক্ষিণেশ্বরে যাইতে বলিতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রর প্রতি বলিলেন কাল যাবি কেমন নরেন্দ্র বলিলেন আচ্ছা চেষ্টা করব শ্রীরামকৃষ্ণ সেখানে নাইবি খাবি ইনিও মাস্টার নহয় গিয়ে খাবেন মাস্টারের প্রতি বলিলেন তোমার অসুখ এখন সেরেছে এখন পত্তি অর্থাৎ পথ্য তো নয় মাস্টার বলিলেন আগা না আমিও যাব নিত্যগোপাল বৃন্দাবনে আছেন চুনিলাল কয়েকদিন হইল বৃন্দাবন হইতে আছেন। ঠাকুর তাহার কাছে নিত্যগোপালের সংবাদ লইতেছেন ঠাকুর দক্ষিণেশ্বর যাত্রা করিবেন মাস্টার ভূমিষ্ঠ হইয়া তাহার শ্রীপাদপদ্য মস্তকের দ্বারা স্পর্শ করিয়া প্রণাম করিলেন ঠাকুর স্বস্নেহে তাঁহাকে বলিতেছেন তবে জিও নরেন্দ্রাদির প্রতি স্বস্নেহে বলিলেন নরেন্দ্র ভবনাথ জিও নরেন্দ্র ভবনাথ প্রভৃতি ভক্তেরা তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন তাহার অপূর্ব কীর্তনানন্দ ও কীর্তন মধ্যে ভক্ত সঙ্গে অপূর্ব নৃত্য স্মরণ করিতে করিতে সকলে নিজ নিজ গৃহে ফিরিতেছেন আজ ভাদ্র কৃষ্ণ প্রতিপদ রাত্রি জ্যোৎস্নাময়ী যেন হাসিতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভবনাথ হাজরা প্রভৃতি ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরাভিমুখী যাইতেছেন